তার মাথায় নাই ঠিক না এরকম মরতে হবে তার মাথাই নাই এটা যে আমি পঞ্চাশ বছর বাঁচলেও ষাট সত্তর বছর যদি আমার বাঁচি আমি মরে যাবো তাদেরকে স্মরণ করে দিতে চাই ইন্দনেশিয়ার বিমানের হোক কিন্তু হয় যারা বিমানে যায় অনেক সময় বিমান দুর্ঘটনা ঘটে ঘটে না এরকম অনেক সময় মানুষ বেঁচে যায় কিন্তু এদিক সেদিক হেলে যায় তাই না তখন কি অন্তরাত কেপে উঠে না কি হে আল্লাহ তুমি আর কেউ উপাস্য নাই আর কোন ভাবুক নাই তুমি পবিত্র ইন্দিন আমি জালেম আমি আমার নকশের প্রতি জুলুম করেছি অত্যাচার করেছি তখন স্মরণ হয় মৃত্যুর কথা এরকম আর এরকম পরিস্থিতি না আসলে আল্লাহকে বেমানুম ভুলে যায় যদি এরকম ঘটনা ঘটে আর যারা মারা গেছে এর মধ্যে যুবক নাই তখন আল্লাহর স্মরণ আসে এই ব্যক্তিগুলো মারা গেছে আমরাও মারা যাব আগে আর পরে কিন্তু কোন মানুষ চিরকাল বাঁচতে পারবে না যুবক চিরকাল পৃথিবীতে বাঁচতে পারবে না একদিন মরতেই হবে যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে সলাপ আদায় করতে হবে করতে কেমতের দিন এই মরার পরে তুমি কেমতের দিন তোমাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে তুমি জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে মা সলাতিমা কলা আরেসালাম রতুল বলছেন কেয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে কেমতের দিন কবরে না? দিন প্রশ্ন করা হবে সম্পর্কে যদি সলাথের হিসাব আজকে সলাথের মধ্যে কতজন যুবক পাওয়া যায় যুবক সমাজ যুব সমাজের উপস্থিতি কেন সলাথের মধ্যে কম কিসে এই সময় খেয়ে নিচ্ছে টাইমটা আমি কোন জায়গায় পাশ করছি যুবক নিশ্চয়ই সকল প্রকার অন্যায় সকল প্রকার অস্থির কাজ থেকে বিরত রাখে রাখে। আপনি আপনার সন্তানটার সংশোধন চাচ্ছেন তাই না আপনার সন্তানের কল্যাণ চাচ্ছেন তাই না মসজিদে পাঠান পাঁচক সলাতে পাঠান ফজরের সলাতে যখন আজান দেওয়াজিন আপনি নিজেও গুম থেকে উঠুন সন্তানকে মসজিদে পাঠিয়ে দেন ফজরের সালাত একাধারে নিয়মিত আদায় সালাতে জামাতে আসরের মাগরিবের সেবের আজান দেওয়ার সাথে সাথে সমস্ত খেলাধুলা আড্ডা বন্ধ করে মসজিদে আসুক ইশারের ইশারের সালাত আদায় করে তারপরে কোরআন সন্না অনুযায়ী জীবনকে পরিচালনা করুক এই ছেলের অবশ্যই পরিবর্তন ঘটবে আপনাদেরকে শান্তি পাবেন অন্যত এই সেলের দ্বারা যে অন্যায় কাজ হচ্ছে এর মূল হল সলাপ থেকে দূরে থাকা কারণ সলাপ মানুষকে সংশোধন করত যেহেতু সলাপ আদায় করে না তাই সংশোধন নাই তাই মানুষের ক্ষতি করে আর মানুষ আপনাকে শুদ্ধা গাড়ি গালাস করে সম্মানিত উপস্থিতি তাই সলাপ করতে হবে তারাই সফল ইয় কালে পরকালে দু জায়গায় সফল যারা তাদের সলাতে বিত সন্ত্রস্ত এরপরে এই মুমিনদের আলোচনা করতে করতে শেষে এসেছে কি যারা তাদের সলাৎকে হেফাজত করে नुगम होपाल खूब खराब तोरा कपाल आल्ला सकल के पास सलाद सठिक समय आदाय कर दान कर